রহিম রহমান হাব ইসলাম বিরোধিতার কারণে আবু আহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও ধন সম্পদ ও আয় উপার্জন তার কোন কাজে আসবে না বরং তা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে অচিরেই সেই আগুনে লেলিহান শিখায় প্রবেশ করবে তার সাথে থাকবে জ্বালানী কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে